আনাস রদুলাতাল আনহু হতে বর্ণিত তিনি বলেন বিলাল রদুল্লাহ আনহুকে আজানের শব্দ দুই দুই বার এবং পদকাতিস ব্যতীত ইকামতার শব্দগুলো বেজোর করে বলার নির্দেশ দেয়া হয়েছিল